আর কেউ যদি নিক্ষেপ করে মসজিদে একটা উদাহরণ নাকের ময়লা হাতের ময়লা পকেটের ময়লা এই বাধ্য করতে হবে সে বাধ্য তার নিজের ময়লা নিক্ষেপ করে তাহলে সে গুণাহ করলো একটা গুনাহের কাজ এই গুনহের কাফারা হচ্ছে নিজের হাতে ওই ব্যক্তিকে নিজে এই ময়লা পরিষ্কার করতে হবে না হলে কাফারা হবে এই গোলাপ খাওয়া হবে না এটা কাটবার